মানবতার সমাধান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 বাংলার সম্মানিত দর্শক শ্রোতা অধ্যায়ের বা পর্বের খরচ রোজার বিভিন্ন মাসলা মাসাইল বিধান আহকাম আমরা আলোচনা করেছি আজকে আপনাদের কাছে আমরা শুরু করবো আর রোজা আবার এটা না করা রোজা রাখা যাবে না একটা জিনিস করা দিক থেকে যেমন সুন্নত হয় না করাটাও আবার শূন্যত হয়ে যায় করাটাও যেমন এবাদত হয় না করাটাও ইবাদত হয় তো এবাদতের ক্ষেত্রে আমাদের আমার মনে এই জিনিসটা একটা আপনার কাছে আরো সুস্পষ্ট করতে চায় जे आल्ला निर्देश पालन करा जेमन इबादत तरह निषेध बेचे थका इबादत पाप निर्देश लंघन कर लेनी आल्ला निर्देश कर लेंट पाप और जा बारण कर लापात मे रखते आल्ला आदेश निषेध माना दोटाई हलो इबादत करणीयता करब बर्जन्यता बर्जन करब दो हम इबादत रोजा इबादत आलमीन जीसुक आल्लाबी अल्सलम के जिज्ञेस करफतर दिन रोजा रखा सम्पर्ण आल्लाबी आराफतर रोजा रखार जो उत्साहित करा हाजी सहेब आराफतर मैदान आरा व्यती पृथ्वी आरोप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 কাজে তারপরও নয় তারিখের রোজা রাখবো আর সৌদি আরবে এমনটা তো মোটেই ঠিক হবে না ওজর ছিল তখন আল্লাহ আল্লাহনী কিন্তু ইয়ৌম আরাফা বলেছেন নয় তারিখ বলেন নাই এই ধরনের আমাদের অনেকে জিজ্ঞেস করেন যে তারিখের রোজা রাখতে হবে আরাফাত হয় তাই আরাফাতটা কি আপনার দেশে না সদিতে তার হজের जार जार के दिन, एक केत्रे जदिओ जार देखे रोजा रखबे से बेपना रोजा रखते महानबाला जहां दिन मध्य सब चे उत्तम दिन हल आराफतर दिन जेम रे सब उत्तम रि लातुल कदार रिजेटा रमजान मास दशर दशक बेजर है নয় তারিখ জুলহাজ মাসের বাজিল জিলহাজ মাসের কাজে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে বাই দশ দিনে হজ হয় কুরবানি হয় মুসলমানদের সারা পৃথিবীরাই সেখানে হজ সম্মিলন বিশ্ব সম্মিলন হয় আল্লাহ রব্বুল আলমিন এই আরাফাতের দিনের যে মহিমা এর গুরুত্ব এর ফজিলতের জন্যে এই দিনের রোজার এক বছর আগের আর এক বছর পরের গোহাকে মাফ করে দেন আমরা অনেক হজ দেখতে আগ্রহী হয়ে অনেকে অনেকেই মনে করে আমাদের হাজিরা গেছেন কোথায় কি রোজা রাখার ব্যাপারটা অনেক সময় গুরুত্ব পাই না আমরা দর্শক নিজে নিজের পরিবার ভাই বন্ধু বান্ধবকে আরাফাতের দিনে রোজা রাখার জন্য উৎসাহিত করবেন এটাই হবে আমাদের দায়িত্ব ও কর্তব্য এজন্য আমরা সাধারণত আরাফাতের যখন সময় আসে আমরা অগ্রিম আমাদের আমাদের যার সঙ্গে যাদের সম্পৃক্ত আছে এবং তারা রোজা রাখবে আপনার জন্য এই শূন্যতটা তারা জীবিত করবে সমস্ত মানুষ যা পাবে আপনি যেহেতু তাদেরকে উদ্বুদ্ধ করেছেন সবার সমান্যেকে আপনি একাই পেয়ে যাবেন এইভাবেই শূন্যতের প্রচার হবে প্রসার হবে এরপরে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 ওখানে গিয়ে দেখেন যে ওখানে যারা ইহুদি ওরা রোজা রাখে তো জিজ্ঞেস করলেন তোমরা এই দিন কেন তো বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কেন এই দিন আল্লাহর মৌসা কালিমুল্লা সাল্লাম এবং তার জাতি বাণী ইসরাল কে আল্লাহরবুল্লা তাদেরকে নাজার দিয়েছিলেন আর ফেরাউন এবং ফেরাউনের যত লোকজন সৈন্য সব ওই পানির মধ্যে ডুবিয়ে হালাক করে দিয়েছিলেন তো আল্লাহরাইসা এবং তার জাতিকে নাজার দিলেন আর কাফেরকে কে ধ্বংস করে দিলেন এর জন্য আল্লাহ করার জন্য কৃতজ্ঞার্থে আল্লাহ যে নাজার দিলেন রোজা রেখেছিলেন তার পরবর্তীতে বনীশেররা এই রোজাটা রাখতো আমরাও সেই জন্য এই দিনে রোজা রাখি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আসুর আর রোজার তাৎপর্য গুরুত্ব এবং এর তারিখ বা ইতিহাস হিস্ট্রি হলো মুসা আলহিস্লা এবং তার জাতি কারবালার সঙ্গে না কারণ আল্লাহ নবী আলহাতামের মৃত্যুর নাতি হুসে রাজিয়া তাল শাহাদাত হয়েছিল শাহাদাত বরণ করেছিলেন রাজুলের মৃত্যুর রাসুলের মৃত্যুর ৫০ বছর পরে নতুন করে কি কোন তৈরি হবে কোন বিধান তৈরি হবে আর তিনি যখন মরে গেছেন তখন এই পরিপূর্ণ দিন হয়ে গেছে হ্যাঁ ভাগ্যচক্রে কালচক্রে এই আসুরার দিনেই তার মর্মান্তিক ঘটনা ঘটেছিল কারবালার প্রান্তে যেটা মুনাফিক মুসলমানরা যারা তাকে ডেকে নিয়ে গিয়েছিল যে তা আপনার হাতে বায়াত করব তারাই তাকে হত্যা করেছিল যারা উসমান রাজুল্লা তালা হত্যা করেছিল তারাই করেছিল আলী রাজুল্লাহ তালাহকে তারাই হত্যা করেছিল হাসান হোসাইনের বড়ো ভাই রাজুল্লাহ তালহকে तर हत्या करसाइन के कई कूचकी दल एरा इहुदी दल एन्म इहुदी थे अब्दुल्लाहुदी मुनाफिक मुसलमान सेजे से भरे भ्र हत्या कर चपी दिए आर से यह मिथ्या सर दिए आज इतिहास विकृत करी महरम असुरहरम मान कारवाला আশুরা মহারহ্মানে হলো কি এজির হত্যা করেছে ইত্যাদি একটা বই আমরা বিশাল সান্ধু সিন্ধু বলবো না পোল মিথ্যার সিন্ধু এই বই পড়ে কেউ ইতিহাস বিকৃত জানবে এটা কিন্তু মোটেই ঠিক না এজন্যে আমরা বলবো বিশেষ করে যারা শিক্ষিত যারা ইসলাম ইতিহাস করে ইতিহাস আছে কিন্তু আমরা তো ওগুলি পড়ি না আমরা পড়ি হিট্রির ইতিহাস আমরা পড়ি স্পিরিট অফ ইসলাম বা উমুকের আমরা পড়ি বিশাল সিন্ধু যার ফলে মিথ্যা যেটা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে হত্যা করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে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 रोजा रख दस क्यों पर बचरे आल्ला दुनिया शाहबारा नय दस रखत ये सुन्न एक छोट बिरतर पर फिर आसबो महरमे रोजार विषय सुष्ट कर तक अपने तो तो संगे थे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 देख इन श्रेष्ठत आज रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टेल पी চলছে এক জোয়ারের প্রচন্ড পিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় পথকে করতে দেখুন জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হল তহিদে প্রজা কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায়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 अभी जो सामने बचर बेचे थको नई रोजा राखब नये दस कहूँ परवर्ती बचरे आल्लाबी दुनिया से दस राखतेंटा सुन्न आल्लाबी आसलम के महरम मासे दस तिखे रोजा रखा सम्पर् जिज्ञेस करें फजिलत के बोलें यू क्फ फिर मदिया गत एक बचर गुना माफ कर देवें तब जेकरे गुनामाफ कर हालिसगुली एस छोट गुनागुली আর বড় গুনার জন্যে যাকে কবিরা গুণা বলে আমাদের সাধারণত তার জন্য তোবা শর্ত তোবার জন্য শর্ত হলো অতীতের জন্যে নিজে আফসুস করা লজ্জিত হওয়া কেনই অন্যায় করেছি বর্তমানের জন্যে শর্ত হলো পাপের কাজ ছেড়ে দেওয়া আর ভবিষ্যতের জন্য শর্ত হলো আল্লাহর সঙ্গে অদা করা আর কোন অন্যায় করব না এই তিনটে শর্ত যদি পাওয়া যায় আল্লাহর সঙ্গে যে হোক হাক্কুল্লাহ যেটা যেকোনের পাপ যে যেকোনো ধরনের পাপ হোক আল্লাহ তাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ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 আল্লা নবীকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে সোমবারের রোজা রাখেন কেন রোজা রাখেন আল্লাহ নবী বলেন এই সোমবারে আমি দুনিয়া এসেছি মানে এই দিনে আমার জন্মগ্রহণ হয়েছে এই দিনে আমি রসুল হয়েছি আল্লাহ আমার কাছে আমাকে যে রসুল বানিয়েছেন এই দিনে আল ইয়াফি এবং এই দিনে আমার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনটি কারণ তাহলে এই দিন রসুলের জন্ম এই দিনে তিনি রসুল ঘোষণা হয়েছেন আর এই দিনেই কোরআন নাজিল হয়েছেন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 সোমবারে আর বৃহস্পতি আল্লাহর কাছে আল্লাহ তোমার অবস্থায় সোমবারে জন্মগ্রহণ করেছেন এটা মুসলিম শরীফের সই হাদ সুসভ্যস্ত বাকি তারিখটা কবে কখন কি এ নিয়ে পার্থক্য আছে কথা আমার এখানে তিনটা দিনের নফল রোজার সবাব জানতে পারলাম আরাফাতের দিন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 আর কুরবানির ঈদের পরের তিন দিনের কাজ শিখ বলা হয় এগারো বারো তেরো কুরবানি ঈদের পরে আরো তিন দিন রোজা রাখা যাবে না খাওয়া আলম কুরু শিরাবো খাওয়া পান করো তিন দিন খাওয়া পান করার জন্য তাহলে পাঁচ দিন রোজা রাখা হারাম হয়ে গেল। তাহলে ৩৬৫ পঁয়ষট্টি দিনের বছর রমজানের তিনশো হয়ে গেল পাঁচ দিন নিষেধ হয়ে গেল বাকি থাকলো কয়দিন ষাট দিন আর ষাট দিন দেওয়ার জন্য ছয়টা ছয় দশের ষাট তাহলে সারা বছর রোজা হলো না হলো না তাহলে এখানে নবী নবীসালাম যদি রমজানের সঙ্গে রোজা রাখে তাহলে তার সব এই হলো যেন সারা বছরই সে রোজা রাখল এই রোজা ধারাবাহিক এদের পরের দিন থেকে শুরু করতে পারেন একাধারে ছয়টা অথবা বিক্ষিপ্ত ভাবে আজ রাখলেন একটা দুদিন পর আরেকটা আপনি বিক্ষিপ্ত ভাবে রাখতে পারেন আপনার জন্যে দুই রকমই যায় রয়েছে এক্ষেত্রে এই রোজাটা আমরা অনেক সময় দেখি যে আমরা জানি না অনেকে যখন আমরা বলি জানি না যে সারা বছর আল্লাহ নবী আহিসালাম নফল রোজা সম্পর্কে বলেছেন মানসামাগি বিজাল্লা একটা নফল রোজা যদি কেউ রাখে আল্লাহকে খুশি করার জন্যে বা আদালোটাকে আল্লাহর বছর করলে দোয়া কবুল হয় আল্লাহর আলমিন নবী বলেছেন রোজা অবস্থায় যখন রোজাদার দোয়া করেন যখন কবুল হয় নোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেন সারাদিন তারা দেখা যাবে দোয়া হচ্ছে স্বাস্থ্যটাও মশাল্লাহ অনেকেরই হয়তো অনেক সময় স্বাস্থ্য বেড়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে দেখিও হলো আপনার হয়ে গেলাম যে হাজটা একটু আগে আপনাদের বলছি ওই হাজটি আবুদ খুঁজ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাম বলেছেন কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখবে আল্লাহর তার বিনিময়ে জাহার নাম থেকে সহত্তর বছর দূরে তার চেহারাটাকে করে দেবেন মানে কি শুধু চেহারা রাখবেন বাকি অংশ কি যাবে মানে এখানে অংশ বুঝিয়ে পুরোটাই বোঝানো হয়েছে যেখানে চেহারা যাবে ওখানেই তো পুরোটা আপনার যাবে তো মাথাও যাবে ঠিক না আল্লাহ বর্ণনা করেছেন শব্দগুলি মুসলিম শরীফের ইস্তাকমালা আল্লাহ নবী আহিসাম যখন রোজা রাখা শুরু করতেন তখন আমরা মনে করতাম বুঝে আর রোজা ভাঙবেন না একাধারে করতে থাকতেন একদিন দুই দিন তিন রোজা রাখতেন আবার যখন রোজা ভেঙে দিতেন রোজা করতেন না তখন মনে করতাম আর রোজা রাখবেন না তখন আল্লাহ নবী আলিসামের অবস্থা সেটা মা আয়সা বর্ণনা করতেছেন কারণ তিনি তার সহ তিনি জানেন কি করতেন রাখেন নাই রমজান পুরোটা রেখেছেন অমারাই তু ফি শাহিনিয়াবান আর শাহান মাসের যত বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা বেশি রাখতেন না पूर्ण मास रोजा रखत रमजान एर पर मासे रोजा रखते रात दिन सब चाहिए रोजा रखतना बी श्रावान मास रोजा रखत आल्लाबी आता तब रखते श्राबान मासदिष्ट पन्नो तारीख रोजा रखार मान आग्रह देखा जाए क्या बनाया आजा श्रावान फल जो श्रावान पन्न तारीख हो जाए तुम्हारा रोजा रखबेना এবং সভাব রাতের একেবারে গড়াও বিভিন্ন অন্য রাত্রিতে স্বাভাবিক পনেরো আইয়ামে বীজ রোজা রাখি এখানেও রাখতে পারবে বা সাবান রোজা শুরু করেছে এক থেকে চলতে আছে বা প্রতি সোমবারে বৃহস্পতিবারে এই দিন যদি পরিযায় করবে কিন্তু নির্দিষ্ট করে এই দিনের ব্যাপারে যতগুলি হারিস এসেছে হারিসগুলি আল্লাহ নবী থেকে সুসাব্যস্ত আমাদের কাছে পৌঁছে নেয় কোন আল্লাহ নবী করেছেন বা সাহাবাহরাম করেছেন এই ধরনের যেগুলি বলা হয় হাদিসগুলি গুলি না বরং সহি হাদিস আল্লাহ প্রতি রাতিতেই শেষ রাত্রে নেমে আসেন বা ডাকতে থাকেন তমা চাও মাফ চাও আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ মঙ্গল দান করুন আর যারা বিপদগ্রস্ত তাদের বিপদ আল্লাহ দূর করে দিন যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করুন যারা মারা গিয়েছে আল্লাহ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 नूतन जुगे सफलता अर्जन करार्थमी अर्थनीति कल रगारोटे पुन सम्प्रचार सकाल दस टेलेश জান্নার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ জানার জানে দেখুন আমার ধারাবাহিক দাসিদ দেখুন আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়। ডাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর এক থেকে চার বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষি নন তিনি কোরআন উম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লি সাল্লাম বলেছেন সুরাই ই তিন ভাগের এক সমান সত্য ঈশ্বরকে জাত